আবু হুরাই রাহ রাজিল্লাহ হতে বর্ণিত নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন হে মুসলিম নারীগণ কোনও মহিলা প্রতিবেশিনী যেন অপর মহিলা প্রতিবেশিনীর হাদিয়া তুচ্ছ মনে না করে এমন কি তা ছাগলের সামান্য গোষ্ঠযুক্ত হার হলেও